আনাসিবনু মালিকরা দিল্লাহতালন হতে বর্ণিত তিনি বলেন কোন এক আনসারী মহিলা নাবিসাল্লি সাল্লাম এর নিকট এলে তিনি তাকে একান্তে বললেন আল্লাহর কসম তোমরা আনসাররা আমার কাছে সকল লোকের চেয়ে অধিক প্রিয়